सलाह रबुल आल अमीन दरबारे कोटी कोटी शुक्रिया जे महान रबुल चौदह शत एकचल सतर तारीखे सलतुल जुमुआ आदाय खुल जुमुआ शे शामपुर शहर अवस्थित एक गुरुत्वपूर्ण অনুসরণকারী মসজিদ এমন আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের শর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা آجکر خود بائر جو آلوچنا کرب ইসলাম। شاء ইসলামের انسلام গুরুত্ব। روپن گلو گروت আমরা আজকের ہمکر আলোচনা بائ آلونا করব چا کر سمانت بائیو بنیرا खुन एसे जरा दी हमें सबा एक कमन परिचिति जे हमारा सबा मुसलिम एवं आलहमदुल्ला जैसे बसबा करी देशर संख्यागरिष्ठ भाई बन मुसलिमे सकल सबा इ के महब्बत करी इसलम के भलि इसलम के मे चलार चेष्टा कर इसलाम पालन करार चेष्टा कर तब इसलम सम्पर्क यथार्थ ज्ञान ना थार कारण अथबा ज्ञान आंतु विभिन्न धरण अंध अनुसरण कारण सहेबेद आहबार और रोहान कारण अंतर वक्रतार कारण प्रवृत्तर अनुसरण कारण इसलम पालन करते गठिक इसलमचुत हुए शिक्ख ए बेदातर दिखे पा बाड़ाई তবে এই বাংলাদেশে একটি ভালো দিক হইল যারা সিরিক বিদাত করেন তারা অধিকাংশই না জেনে করেন এবং সেটাকে সিরিকবিদাত জেনে করেন না সেটাকে ইসলাম মনে করেই করেন যদি আলহামদুলিল্লাহ এই দেশের মুসলিম ভাই বোনদেরকে সঠিকভাবে মহব্বতের সাথে কোমলতার সাথে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া যায় যে ভাই এটা শির্ক এটা বেদাত এটা বুঝতে পারলে এই দেশের সংখ্যা ভাই বোনদের মন মানসিকতা হল তারা শির্ক এবং বেদাত ছেড়ে দেন আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য খুবই একটা ভালো দিক এই বিষয়টি বিশেষ করে যুব সমাজের মধ্যে ব্যাপক আকারে আমরা পরিলক্ষিত করছি আর একটি সমাজের যুব সমাজের পরিবর্তন মানেই ওই সমাজের পরিবর্তন এই জন্য আলহামদুলিল্লাহ আমরা এই দেশে বেদাত মুক্ত মুক্ত বাংলাদেশ হওয়ার ব্যাপারে আমরা খুবই আশাবাদী এবং এর উজ্জ্বল সম্ভাবনা দেখছি আলহামদুলিল্লাহ সম্মানিত বায়ু বোনেরা এই জন্য আমাদেরকে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা ইসলাম সম্পর্কে জানা বোঝা जरूरी इन श्रेष्ठ धर्म ना कि एकम्र धर्मिक भाई बोन इसलमर क्षेत्र जूलें तक जिज्ञासा इसलम की सर्वश्रेष्ठ धर्म ना सर्वनिम्न धर्म तक बुक फुलिए খুবই খুশির সাথে আনন্দের সাথে বলে যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম মানে না বোঝার কারণে মনে করে যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম বলে দিলাম বাস আমার ইসলাম পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম তাহলে আমি সবার উপরে সবার বড়। মহা খুশি কিন্তু আসলে এর ভিতরে মারাত্মক আকেরাগত গল্প আল্লাহ রবুল্লা আলমিনের ১৯ নম্বর আয়াতে কারিমায় স্পষ্ট ইসলাম আল্লাহ রব আলমিনের নিকটে একমাত্র মনোনীত দিন হল ইসলাম সুরা আলহানের পঁচাশি নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রব আলমিন বলেন কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন কে করে তালাশ করে মানতে চায় আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নিকটে তা কখনোই গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আল্লাহ রবীন্দ্রের নিকট একমাত্র ইসলাম। এই জায়গায় আমাদের দেশের অধিকাংশ এই মারাত্মক ভুলটা করি যে ইসলাম হলো একমাত্র দিন এর বাহিরে বিকল্প কোনো দিন আল্লাহর জমিনে নাই কিন্তু আমরা মনে করি যে मध्य नहीं आसल जमीन एक मत एकटेट इसलम प्रथम दूर करते आल्ला जमीन एक बिकल्पलम सम्पर्षी हल आदम आल्लम शुरू करोहम्मदुर रसुल्लाम पर्यत যত আমা আলি সালাম পৃথিবীতে এসেছেন আল্লাহ রবীন্দন প্রত্যেক পাঠিয়েছেন কতজন আল্লাহনা করেন এবং রাসুল আল্লাহ আল্লাহর আলমিন এই জমিনে পাঠিয়েছেন যার শুরু করেছেন আদম আলহিস সালামকে দিয়ে শেষ করেছেন মুহাম্মাদুর রসুল 33 প্রত্যেক উম্মার কাছে আমি রাসুল ফাটিয়েছি এমন কোন উম্মা পৃথিবীতে অতিবাহিত হয় নাই যেই উম্মতার কাছে আমির পাঠায় তাহলে পৃথিবীতে এমন কোন জাতি এমন কোন যাদের কাছে আল্লাহ পাঠান রবীন্দ্রিয়া আলহিমসালাম এক দিনের অনুসারী ছিলেন সকলের দিন ছিল একমাত্র ইসলাম অর্থাৎ এই পৃথিবীতে কেউ ইহুদি ধর্মের দাওয়াত কোন নবীদের নেই খ্রিস্টান ধর্মের দাওয়াত কোন নবী দেন নাই অন্য কোন ধর্মের দাওয়াত পৃথিবীতে কোনো আম্বিয়া সালাম দেন নাই। এটা পরবর্তীতে মানুষেরা ইহুদিবাদ খ্রিস্টবাদ বিভিন্ন ধরনের মতবাদ বিভিন্ন ধর্মের নাম এগুলো মানুষ বানিয়েছেন সমস্ত আম্বিয়া আলহিমালাম ইসলামের দাওয়াত দিয়েছেন আল্লাহা ইব্রাহিম আলহি সালামের ব্যাপারে বলছেন সমস্ত আমা আলহিম সালাম ইসলামের অনুসারী ছিলেন এবং ইসলামের দাওয়াত দিয়েছিলেন তিন নম্বরে ইসলামের ব্যাপারে যে জিনিসটি জানতে হবে সেটি হল ইসলাম এমন একটা দিন যেই দিনের ভিতরে সবকিছু আছে পরিপূর্ণ একটা দিনটা অসম্পূর্ণ দিন, এটা একটা পরিপূর্ণ দিন আল্লাহ রব্বুল্লাহ আলমিন সুরা আলমায়দার তিন নম্বর আয়াতে যেই আয়াতে কারিমাটা আল্লাহ রব আলমিন দশম হিজড়ির নয় জিলহস তারিখে আল্লাহ রবাহ আলমিন বলেন আলিয়াউমা আসকের ই দিনে আকমাল তুল দিন তোমাদের জন্য তোমাদের দিনটাকে আমি পরিপূর্ণ করে দিলাম ভাল তাহলে আল্লাহর দিন ইসলাম যেই দিন এটা একটা পরিপূর্ণ দিন এই দিনের ভিতরেই আল্লাহ রব্বুল আলমিন মানুষের ব্যক্তি জীবনের পারিবারিক জীবনের সামাজিক জীবনের অর্থনৈতিক জীবনের রাজনৈতিক জীবনের আন্তর্জাতিক জীবনের যত ধরনের যত জিনিস জমিনে দরকার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আল্লাহ রেখেছেন এই জন্য ইসলামের অনুসারী কোন মানুষ অন্য ধর্ম থেকে অন্য দিন থেকে কোনো কিছু হাওলাত করার দাঁড় নেওয়ার সুযোগ কোন মুসলিমের নাই এজন্য জন্য আল্লাফাক ইসলামের ভিতরে আদা আদি অর্ধেক অর্ধেক প্রবেশ করিও না ইসলামের ভিতরে প্রবেশ করো একেবারে রূপে। অর্থাৎ তোমার জিন্দগির যতগুলো দিক ও বিভাগ আছে সম্পূর্ণ দিক ও বিভাগকে তুমি ইসলামের মধ্যে নাও ইসলামের মধ্যে নিয়ে কিছু অংশ থেকে কিছু হিন্দুদের খবরদার শানের খতোয়া শানের পদাঙ্ক অনুসরণ করিও না অর্থাৎ শৈতান তোমাদেরকে এটাই বোঝাতে চায় हो हो तीन नम्बरे एक ज मुसलिम इ दिन परिप जीवन व्यवस्था सूतरा जीवन जा আমার ব্যক্তি জীবনের যা দরকার পারিবারিক জীবনের যা করে হুঁশিয়ারি দিয়েছেন মান তা যে ব্যক্তি অন্য দিন থেকে অন্য ধর্ম থেকে কোনো কিছু ধার করে অন্য কোন সংসির অনুসরণ করতে পারে না কারণ তার ইসলামের ভিতরে সবকিছু আছে সমস্ত সংস্কৃতি ইসলামের ভিতরে আছে সুতরাং বাহিরের থেকে কোনো কিছু ধার নেওয়ার প্রয়োজনীয়তা निर्भरशील खुटी भितिम नामक दिन देश बिल्डिंग सम्पर्म আগে ওই বিল্ডিং এর ফিলার গুলা সম্পর্কে জানতে হয় যে ঈদ দশতলা বিল্ডিং টা বানানো হয়েছে এই বিল্ডিংটার স্থায়িত্ব মজবুত কেমন এজন্য ইসলামেরও কয়েকটা রোপন আছে খুঁটি আছে রোকন মানে খুঁটি স্তম্ভ ফিলার তাহলে এই পিলার যদি মজবুত হয় যার এই পিলারগুলো যত মজবুত এই খুঁটিগুলো যত মজবুত তার ইসলামটা দিনটা তত মজবুত সোহান এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইহুবা পাঁচটি বিষয়কে পাঁচটি জিনিসকে নবী সাল্লাহু আলিহুবা ইসলামের রোপন হিসাবে আরকানুল ইসলাম হিসাবে নবী সাল্লু আলহিহবাসাল্লাম নির্ধারণ করে दिन केंद्रिक परिचालित दिन फिलार जो दुर्बल दिन खुटी जो दुरबल तार दूर देखी विभिन्न विवाह शादी शुरू कर सर्वक्षी और खस्टी कलचारयुदी ख्रीटान देर कलचार संस्कृत আমরা মনে করতেছি এহারে মানুষগুলো কত খারাপ হয়ে গেছে মানুষগুলো দিন থেকে বিচ্ছুত হয়ে গেছে এখানে মানুষগুলোর মূল সমস্যা যেটা মানুষগুলোর ফিলারগুলো দুর্বল ফিলারগুলো শক্ত হয় তার পিলারগুলো যদি সুন্দর করে গড়ে উঠত মজবুত হয়তো তাহলে তার পুরো জিন্দগিটা সুন্দরভাবে গড়ে উঠত তার পুরা জীবনটা সুন্দরভাবে সাজিয়ে উঠত কিন্তু তার পিলারই তো দুর্বল যেই দেশের মানুষ পঁচানব্বই মানুষ তাও হিত বুঝে না নিরানব্বই মানুষে তাওহিদ হিত না যেই দেশে যেই দেশে সেরেককে এবার অপমনে করা হয় যেই দেশে বেদাতকে এবাদ অপমনে করা হয় যেই দেশের পঁচানব্বই ভাগ প্রায় মানুষ নামাজ পড়ে না পাঁচ ভক্ত তো তার জীবনটা তো এলোমেলো হবেই তার জীবনটা তো এগুলো দিয়ে গড়ে উঠবে কারণ তার ইসলামের মূল ফিলার যেগুলো রোকন যেগুলো খুঁটি যেগুলো সেগুলোই তো সে সুন্দর করে গড়ে তুলতে পারেনি এই জন্য আমার সম্মানিত বায়ু বোনেরা প্রথম নম্বরে আমাদেরকে দৃষ্টি দিতে হবে যে আমি এবং আমার পরিবার এর ভিতরে ইসলামের যেই পাঁচটা খুঁটি পাঁচটা ফিলার আছে এই ফিলারগুলো সুন্দর করে গড়ে তুলি ফিলারগুলোকে মজবুত করি তারপরে গিয়ে আমার পুরো জিন্দগি অটোমেটিক সন্দেহ হয়ে যাবে পাঁচটা পিলার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করবো ইনসা আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহটি বিষয়কেলাম হিসাবে ঘোষণা দিয়েছেন সহিখারি এবং সোহি মুসলিমের হাদিস আবদুল্লাহ থেকে বন্ধিত আল্লাহ রসুল সাল্লা বলেন রানঈ আল্লা রসুল সালাম বলেন পাঁচটি জিনিসের উপরে ইসলামের বৃত্তি স্থাপিত হয়েছে এক নম্বর হলো শাহাদম্বর হলো ইতা উজাক চার নম্বর হলো সাউম রমাদান পাঁচ নম্বর হলো হাজু বাই তিল্লাহ হারাম এই পাঁচটি হলো ইসলামের ফিলা ইসলামের রোকন ইসলামের খুটি একদিন আসলেন সাদিদার আসলেন সাদিদায় সিয় এমন অবস্থা আসলেন কাপড় গুলো ধব ধপে সাদা চুল গুলো কুচকুচে কালো এরকম মানুষের আকৃতিতে আসলেন এসে নবী সালাম সালাম দিলেন নবী সালামের সামনে বসলেন বসে কিছু প্রশ্ন করলেন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আনিল ইসলাম আমাকে একটু বর্ণনা দেন আমাকে একটু বলেন যে ইসলাম কাকে বলে ইসলাম কি ইসলাম সম্পর্কে একটু ধারণা দেন আল্লাহ রসোল সাল্লু আলাইসাল্লাম ইসলাম সম্পর্কে ধারণা দিলেন ইসলামটা হল ওসুলাম বললেন ইসলাম হল এই পাঁচটা জেবরিল্লাম বললেন সদাক্তা আপনি সঠিক বিষয়টা বলছেন অর্থাৎ সুফান তাহলে এই পাঁচটি বিষয় একজন মুসলিমের প্রথমে ব্যাপক জ্ঞান অর্জন দরকার এক নম্বর যে রোপনটা डुबर भवेशते इम प्रवेश गेटर फिलार ढुकार जिन এই ফিলটা যদি স্ট্রং হয় মজবুত হয় তো বাকি তার শক্তিশালী হয়ে যায় আমাদের মূল দুর্বলতা প্রথম দুর্বলতা এক নম্বরটার এক নম্বর যে ইসলামের রোপণটা যেই ইসলামের রোকনটার ঘোষণা দিয়ে সাহাদা দিয়ে একজন মুসলিমকে ইসলামে ঢুক্ত হয় এখন কথা হলো যিনি বাহিরের থেকে এসে ঢুকেন प्रयोनियता अनुभव कर मुस्लिम के प्रथम पिलर खुटी ज्ञान अर्जन প্রথম খুটিটা হলো প্রথম কালেমার সাক্ষ্য দেওয়া একটা কালেমা হলো ইহ এই কালেমাটার সাক্ষ্য দেওয়া আরেকটা কালেমা হইলো মোহাম্মদ রসুল এই কালেমাটা এই রসা বাক্যটা ডুববে ইসলামে প্রবেশ করবে এই জন্য কোন লোক যখন ইসলাম গ্রহণ করতে আসে আমরা তাকে প্রথমে পড়াই দিকে আন্না এই আমরা পড়াই দিয়ে সাক্ষ্য দিয়ে তাকে আমরা ইসলামে প্রবেশ করাই তাহলে প্রথম কথা হলো সাক্ষ্য দিতে হবে সাক্ষ্য না দিলে কেউ মুসলমান হয় না কেউ অন্তরে বিশ্বাস করে রাখছে কিন্তু সাক্ষ্য দে না ঘোষণা দেয় এই লোক মুসলিম না যেমন আবু তোলেব আবু তোলেব কিন্তু নবী সাল্লাস্লাম হক আল্লাহ রবীন্দিন হক তারপরে আপনার কোরআন হক এই দিন হক সব কিন্তু বুঝছে তার অন্তরের ভিতরে এই বিশ্বাস আছে যে এগুলো সব হক যদি এগুলা হোক না হয়তো তাকে বলছেন আপনি সাক্ষ্য দেন্লাহ কিন্তু আবু তাহলে সাক্ষ্য দেয় নাই সাক্ষ্য না দেওয়ার কারণে এই লোক ইসলামের মধ্যে ডুবতে পারেনি মুসলিম হইতে পারেনি তাহলে বোঝা শুধু অন্তরে অন্তরে বিশ্বাস করে থাকলেও সে মুসলিম না ঘোষণা দিতে হবে মুসলিম তাকে বলতে হবে সাক্ষ্য দিতে হবে যে ইন্নানি মিনাল মুসলিমিন আমি একজন মুসলিম এই ইসলামের সাক্ষর এটা ইসলামের একটা রোপণ ইসলামের একটা আবার অনেক মানুষ আছে তারা ইসলামের অনেক জিনিস আমল করছে কিন্তু ইসলামের দেন তাহলে আমল করলেও সে মুসলিম না যতক্ষণ না সে ইসলামের সাক্ষ্য দেবে বর্তমান দুনিয়াতে যদি আমরা দেখি অসংখ্য মুসলিমেরা অনেক ইসলামের আমল করে इसलम जेमन उजु करी उजुर मत पृथ्वी अनेक मानसुख एगू धोए कि मुस्लिम ना गोसल करी तरा गोसल गोसल एक बबादत ता तरापे देखा जा मानुषर सत्यकथा बला इबादत अनेक मुस्लिमों सत्यकथा बोले অনেক মুসলিম মানুষকে ঠকায় না ওজনে কম দো যে বাণিজ্য আছে কিন্তু তারা মুসলিম না কারণ কি তারা সাক্ষ্য দেন তারা শাহাদাতে আল্লাহ ও আন্না মুহাম্মদ রসুল্লাহ এই সাক্ষ্যটা সাহায্য এই কারণে তারা মুসলিম না আবার এই সাক্ষ্যটা দেওয়ার সাথে সাথে তাকে ইল্লাল্লাহ জেনে বুঝে এলম শিখে তাকে সাক্ষ্য দিতে হবে জানা বুঝা ছাড়া এমনি সাক্ষ্য দিয়ে দিছে তাও কিন্তু সে মুসলিম হইতে পারে নাই এই জন্য শাহাদাতে আল্লাহ ইল্লাল্লাহ সাক্ষ্যটা দিতে হইলে কিছু শর্ত আছে এই সাক্ষ্য দিতে হইলে কিছু এলেম লাগে যেমন কোন লোক সাক্ষ্য দিল আসাদু আল্লাহদিকে ঘুরে ঘুরে নাচি নাচি জিকির করতেছে লোকটার মুখে বলতেছে সাক্ষ্য দিতেছে কিন্তু লোকটা সির্কের আস্তে মানে ওই জায়গায় দেখবেন আশেপাশে সবাই লাল্লা জিকির করতেছে আল্লাহ আল্লাহ জিকির করতেছে জিকির করতেছে হু জিকির করতেছে এই কালেমা কতবার উচ্চারণ করতেছে আসাদু আল্লাহ আবার যেটা উনিশ নম্বর আয়াত আল্লাহর আলমিন বলেন্লা আল্লাহ আলমিনের নির্দেশ আলম শিখো জানো, জিকির করে করে সেরেক করে জিকির করতে করতে কবরের উদ্দেশ্য রওানা দিছে লাল্লাহ জিকির করতে করতে গরু ছাগল নিয়ে রওানা দিছে তাহলে মুখে লাই বলতেছে আবার সেরেক করতেছে কারণ কি এই লোক সে শর্ত সম্পর্কে তার জ্ঞান নাই চাহিদা এই জন্য আমার ভাইরা এবং বোনেরা এই প্রথম যে সাক্ষ্যটা লাইল্লাহ মুহাম্মদ রসুল এই সাক্ষ্যটা দিতে হইলে কিছু শর্ত আছে কি এক নম্বর শর্ত হলো এলএম एक एलेम जेने कोरी आने कारण, मिया तुमी एलुक कारण की से जोर कर जेने बुझे जत सत मुस्लिम अंतर्भुक्त हो এজন্য প্রথমে তার উপরে ফর্জায় পাক বলেন আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন سبحان الله. اللہ potom اللہ নিজে সাক্ষ্য দিচ্ছেন কি সাক্ষ্য দিচ্ছেন لا اله الا الله والملائکۃ সমস্ত ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছেন لا اله الا الله سبحان اللہ والعلوم قائমা بالقسط তারপর জমিনে ওই মানুষগুলো সাক্ষ্য দিবে যে মানুষগুলো হবে ইনসাফের ভিত্তিতে قائم ہوا اولুল علم এই কথাটার মধ্যে বিশাল একটা কথা আছে জাহাজ আবার বড় সেরেক কারিও মানুষকে সেরেকের দিকে দাওয়াত দেয়েরেকের দিকে আহ্বান করে সেরেকের আস্থা নিয়ে বসে আছে কিন্তু আলেম বড় এই জন্য আল্লাহ বলছেন সব উলুল আলম লাই সাক্ষ্য দিতে পারবে না ওই উলুলা এমন জ্ঞান যে জ্ঞানটা তাকে ইনসাফ শিখিয়েছে ন্যায় পরায়ণতা শিখিয়েছে তাকে কিস্ত শিখিয়েছে এইরকম জ্ঞানওয়ালা এলমওয়ালা লোকেরও সাক্ষ্য দিবে ইলাহা। তাহলে যে লোকটা এমন অবস্থায় মারা গেলু আলাম সে জানছে শিখছে বুঝছে লাই রাহাই যেখানে বলছেন মানকানা ইহা এখানে কিন্তু আরেক হাদিসে আল্লাহ রসুল দিচ্ছেন জান্নাতে যাবে কথা নবী সব ইসলাম বলেন তাহলে এক নম্বর শর্ত দুই নম্বর শর্তে সাক্ষ্যটা দিতে হবে এরাই তো একমাত্র ইমানদার যারা আল্লাহ এবং কোনো সন্দেহ পোষণ করে নাই বিন্দু মাত্র সন্দেহ ছিল না আরেকজনে কবুল করে ঠিক একইভাবে ইসলাম গ্রহণ করার সাথে সাথে সাক্ষ্য দেওয়ার সাথে সাথে আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলবে বলবে সামেনা শুনলাম আর মানলাম এই কবুল যদি না থাকে সাক্ষ্য দিলেও সে মুসলমান না এই কবুল যদি না থাকে সে সারা জীবন যাবে তাও মুসলমান হতে পারবে না কারণ সে কবুল করে না ইসলাম বলে একটা সে কেনা এটা তো মানতে পারি না কিন্তু এখানে তিন নম্বর শর্ত হল কবুল থাকতে হবে চার নম্বর শর্ত হল আলেন আত্মসমর্পণ পরিপূর্ণ আত্মসমর্পণ ইসলামের হুকুম আমার পছন্দ হোক আর না হোক ভালো লাগুক আর না লাগুক কষ্ট হোক আর সহজ হোক ইসলাম বলছে আল্লাহ আত্মসমর্পণ হবে না পাঁচ নম্বরে আসিদ থাকতে হবে আমার ভিতরে যে সাক্ষ্য দিলাম মুখে যে সাক্ষ্য দিলাম এটা বাস্তবে সত্যবাদিতায় পরিণত করতে হবে আমার কথা ইসলামের সাক্ষ্য কাজে ইসলামের সাক্ষ্য লেনদেনে ইসলামের সাক্ষ্য আখ মধ্যে ইসলামের সাক্ষ্য থাকতে হবে না হয় আমি যে ওই বিশ্বাসটা অন্তরে করছি এটা সত্যবাদিতা হয় না এটা মিথ্যা আপনার কাছে আসে আপনাকে বলে আমরা সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহ রসুল আল্লাহ ওই আলমিনের সাক্ষীর দরকার নাই আমি আল্লাহ ভালো করে জানি আপনি আমার রসুল সাক্ষী দিছে কিন্তু কাজে কর্মে তাদের লাই রাহিল সাথে মিল নাই মিথ্যাবাদী। তাহলে পাঁচ নম্বর শর্ত হলো থাকতে হবে সত্যবাদীরা থাকতে হবে ছয় নম্বর শর্ত হলো থাকতে হবে কোন স্বার্থ সিদ্ধির জন্য শর্ত হলো মোহব্বাহ আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহব্বত করে সাক্ষ্য দিছে মোহব্বত থাকতে হবে আট নম্বর শর্ত হইল এই কালেমার উপরে মৃত্যু পর্যন্ত এস্তে থাকতে হবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু খালি রাব্বুনা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাক্কো দিয়ে দিলাম কিন্তু কয়েকদিন পরে আবার উল্টে গেলাম তাহলে হবে না মৃত্যু পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ইসতিকামাত থাকতে হবে নয় নম্বর শর্ত আল কুফর বিতাগুত আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহর শাক্কো দিব समस्त তাগুতকে আমি অস্বীকার করব समस्त তাগুত তাগুত কারা আব্দু হাত মাহবুদ্দিন অর্থাৎ মাহবুদের ব্যাপারে আনুগত্যের ব্যাপারে এতেবার ক্ষেত্রে যেই সীমা লঙ্ঘন হয় আল্লাহ তরিকার ক্ষেত্রে তরিকায় মহম্মদ রসুল সাল আলহি ও এর বাহিরে সীমা করলে ওইটার নাম তুদ একজন মুসলিম রূপে তাহবকে পরিহার করতে হবে সমস্ত নবীরা আমি তাগুৎ ছাড়া চলতে পারি না তাহলে এই লোক যত লাইল্লা বল মুসলমান হয়নি তাহলে এই নয়টা শর্ত মনে রাখতে হবে লাইল্লাহ সাক্ষ্য দিলে মুসলমান না আমরা মনে করতেছি এত কুটি মনে করতেছি কিন্তু আসলে এই নয়টা সত্ত কয় মধ্যে আছে হিসাব করে দেখি আমি আগে নিজের মধ্যে দেখি আমার পরিবারে দেখি এই নয়টা শর্ত আমার মধ্যে আসছে কিনা যদি আসে তাহলে আমি মুসলিম তাহলে ইসলামের এক নম্বর পালন হয়েছে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে এই কালেমাটার অর্থটা বুঝতে হবে আগে মানে কি বলেন তো দেখি লাইল্লাহার অর্থ কি যাকার বলত লা ইলাহা ইল্লাল্লাহ মানি লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ এখানে দুইটা জিনিস লক্ষণীয় প্রথম কথা লা মা'বুদা লা ইলাহার অর্থ করছি লা মা'বুদা খারেজিরা শিয়ারা কালামার অর্থ করে না ইয়ারা বলে কারো নাই। আমরা বলতেছি আহলুস মানি কেন মাহবুদের অর্থ আসলো মাবুদের অর্থ এই জন্য আসলো যুগ যুগে মুর্শিকেরা আল্লাহ রব্বুল আলমিনকে রিজিক দাতা মানছে াতা মানছে পৃথিবী পরিচালনাকারী মানছে সৃষ্টিকর্তা মানছে তারপরে ইমানদার হইতে সমস্যাটা কোন জায়গায় এবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহকে মামুত মানতে পারে আল্লাহ বানাইছে কয় কি আল্লাফাক আল্লাহকে সৃষ্টি কর্তা খালেখ হিসাবে একমাত্র আল্লাহ বানাইছে এটা সে বিশ্বাস করছে মুশিক কিন্তু সে ইমানদার হতে পারলো না তাহলে আল্লাহ রবীন্দন কে সৃষ্টি সৃষ্টিকর্তা বিশ্বাস করলে না তারা বলে অবশ্যই আল্লাহ রবিন দে আল্লাহরের রিজিক দাতা মানিও ইমানদার হইতে পারে নাই তোমাদেরকে জীবিত থেকে মৃত বাহির করেন মৃত থেকে জীবিত বাহির করেন জীবন মৃত্যুর মালিক কে মুর্শিকেরা বললো আল্লাহ তাও তারা ইমানদার হইতে কারণ কি জায়গায় এবারতের ক্ষেত্রে আল্লাহকে তারা একমাত্র মাবুদ মেনে নিতে পারে নাই তারা আল্লাহর সাথে আরো অসংখ্য মাবুদ বানিয়ে নিছে এজন্য লা অর্থ মাবুদা মাবুদ আল্লাহকে যে একমাত্র মাবুদ মেনে নিতে পারছে সেই ইমান্দার আল্লাহকে একমাত্র মাবুদ মেনে না নিতে পারলে সেই বান্দার হইতে সে সারা জীবন লাহ জিকির করতে পারবে কিন্তু সে মুসলমান না সে আল্লাহকে একমাত্র মাহবুদ মানতে পারে নাই কারণ মাহবুদ মানি তিনি সমস্ত এবাদত পাবে তাহলে স্যাজদা একটা এবাদত এবাদতটা পাবে কে একমাত্র আল্লাহ সে কবরে যায় স্যাজদা করে দিছে তাহলে সে আল্লাহকে একমাত্র মাহবুদ মানতে সে মান্ন করে ফেলছে কবরের জন্য অথচ মান্ন একটা এবাদত সেটা করবে কার জন্য একমাত্র আল্লাহর জন্য সে করে ফেলছে এক আল্লাহর জন্য এক বুজুর্গ মানুষের জন্য দিনদার মানুষের জন্য তাহলে লোক আল্লাহকে একমাত্র মাহবুত বানাইতে পারে নাই কবরের সামনে লেজে জবাই করতেছে তাহলে সে আল্লাহকে একমাত্র মাবুদ বুধ মেনে নিতে সে আবার লাই গান্লাহার গজল ও গাইতেছে লাই জির করতেছে তার অর্থ হইল সে আল্লাহকে সৃষ্টিকর্তা মানছে পরিচালনা সাক্ষ্য আরেকটা কথা বলছি বেহাক আমরা যদি বলি অর্থ কে আল্লাহ সারা মা কোনো মাহবুদ নাই আল্লাহ সারা মাহবোধ নাই কে বলছে আল্লাহ সারা মাহবুদ তো হাজার হাজার আছে কি কয় নাই চারিদিকে যেদিকে টাকায় আমরা দেখি আল্লাহ ছাড়া কত মাহবুদ কত মানুষ দেখি গাছ কে মাহুদী গাছ বানাইতেছে কেউ গরুকে মাহবুদ বানাইতেছে কত জন কত জিনিসকে মাহবুদ বানাইতেছে মাহবুদ নাই কে কইসে হাজার হাজার আছে অর্থ হইলো দুই নম্বর যত মাহবুদ আছে আল্লাহ ছাড়া এগুলা সব বাতিল মাবুদ হক মাহবুদ একমাত্র আল্লাহ রব আল তাহলে আল্লাহকে একমাত্র হক মাহবুদ মানলে এই লোক কোনোদিন আর সে করতে পারে না এজন্য উল্লাহর অর্থ হইল মোহাম্মদ সাল্লা আল্লাহ রসল্লাহিল্লাহ সাথে মোহাম্মদ রসুল্লাহর সম্পর্কটা কি সম্পর্কটা হইলো এবাদত করতে গেলে আবাদতের মালিক খুঁজে পাইছেন যে আবাদতের মালিক কে একমাত্র আল্লাহ কিন্তু কোন কোন এটার জন্য রাসুল্লাহ না হইলে যাতজার ইচ্ছা মতো আবাদত আমার মনে চাইছে আমি রকম আপনার মনে চাইছে আরেক রকম ওনার মনে চাইছে আরেক রকম যাতজার মনে যেমনি চাই আমরা আল্লাহর এবাদত করলাম আল্লাহ আমাদের মাহবুত আল্লাহ বললেন আকি মশলা সলাত কায়েম কর আল্লাহর অর্ডার পাই গেলাম পাওয়ার পরে সলাতের বিভিন্ন অর্থ আছে একটা অর্থ আছে ড্যান্স নাচ সলাতে এক অর্থ হলো রাক্স মানে নাচ নাচলেও এটা আরবিতে সলাৎ হয় তাহলে আমরা সবাই মিলে কয়েকজন মিলে এক জায়গায় কেয়ামত পর্যন্ত ওই পদ্ধতিতে আদায় করতে হবে সল্লোক আমি নবীকে আদায় করতে দেখো এমনি কেয়ামত পর্যন্ত সলাদ আদায় করবা এই জন্য আমাকে সাক্ষ্য দিতে হবে মোহাম্মদ যদি বাংলাদেশের সব মুসলমান ঠিক করে ফেলায় বাকি সাইটটা অটোমেটিক ঠিক হয়ে যাবে যে লোক ইসলামের এক নম্বর রোপণটা বুঝবো তারা আপনি নামাজ পড়েন একথা বলা লাগতো না সে নামাজ পড়ার জন্য পাগল হয়ে ফজরের গড়ি দেখবো কখন ফজর থেকে জোর করি তুলতে পারবেন না কারণ সে ইসলামের এক নম্বর রূপে বুঝে নাই সে দু নম্বরে যাবো কেবনে কারণ সে এখন ইসলামে ডুবতেই পারে নাই হে হয়তো নাম লেখাই রেখছে মুসলমানের মধ্যে কিন্তু হে তো এখন ইসলামের ভিতরে ঢুকে নাই এই তো এখন শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আনমুহাম্মদ রাসূলুল্লাহ বুজলেন দুই নাম্বার ইসলামের রুকন হলো ইকামিস সালাত সালাত قائم করা এটা ইসলামের একটা শক্ত পিলার শক্ত খুঁটি ইসলামে সালাত قائم করাকে ইমানের বহিঃপ্রকাশ ওই যে সাক্ষ্যটা দিলেন সাক্ষ্যটা তো দিলেন অন্তরে আর মুখে এখন আপনি যে সাক্ষ্য দিবেন বোঝা যাবে কিভাবে এটার বাস্তবায়নটা হলিরা বিশ্বাস করছে কিন্তু কাফের হয় নাই আবার কেউ হজ ফরজ এটা স্বীকার করে কিন্তু হজ করে না কাফের হয় নাই রোজা ফরজ এটা স্বীকার করে কিন্তু রোজা রাখে নাই এই লোকটা কাফের কিন্তু নামাজ পর স্বীকার করে নামাজ পড়ে না এই লোক এই ব্যাপারে সমস্ত সাহাবাইকার এবং আল্লাহ রসুল বলছেন যে একজন মোমিনের মাঝে আর মুশিকের মাঝে পার্থক্যকারী হলো তারপর সলা ছেড়ে দেওয়া কেন কারণ যে সাক্ষ্য দিছে তার সাক্ষের বাস্তবায়ন সত্যায়ন হবে নামাজ আমি যে সাক্ষ্য দিলাম সাক্ষ্য দিয়ে বসে নামাজ দিয়েছি না আমার এই সাক্ষ্যটা সত্য না জন্য আমার ইমানের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত চলাম এজন্য জন্য জাহান নামে যাওয়ার এক নম্বর কারণ হলো মিনাল মুসাল্লি না হওয়া নামাজ কায়ম করি না এমনি মুসলমান আছে আবার কই দেখ আল্লাহ মুসলমানের উপরে কত বিপদ মুসিবত দিতেছে আমরা মুসলমানেরা সারাদুনিয়া মারিছি কই মুসলমান কোথায় মারি মাত্র খাই আমরা যারা নামে মুসলমান নাম লেখাই রেখেছি কিন্তু ইসলামের এক নম্বর আল্লাহ তাহিন খবরদার চিন্তা করিও না ফেরোসানা তোমরাই পৃথিবীর নেতৃত্ব দিবা ইনকুন্ত যদি মুমিন হ নামার ভাইরা এবং বোনেরা আসলে আতাদায় করি সাউবে রান রমাদান আসলে রমাদানের সিয়াম গুলো যথাযথ ভাবে পালন করি পাঁচ নম্বর হলো হাজি হারাম যাদের উপর আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা আল্লাহর ঘরে করি। এই পাঁচটি রোপণকে আরো ব্যাপকভাবে আমরা জানার বুঝার মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই পাঁচটা যদি আমার আমি নিজে আমার পরিবারে ঠিক করাতে পারি তাহলে ইনশাআল্লাহ ফুরা ইসলামের সৌন্দর্য ফুরা ইসলামের সন্না আমার পরিবারে ঢুকে যাবে আমার পরিবার হবে একটা সুন্না পরিবার সোহান আল্লাহ এই জন্য আমরা প্রত্যেকে এক একটা তাওহিদি পরিবার সেরেক মুক্ত পরিবার পরিবার বেদাত মুক্ত পরিবার ঘটবে আল্লাহাক আমার বর্তমানে সারা দুনিয়াতে একটি ভয়াবহ গজব আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে নেমে আসছে যেটা করোনা ভাইরাস নামে বর্তমানে আমরা পরিচিত আসলে এগুলো আল্লাহ রব আলিনের এক একটা গজব সাথে সারা পৃথিবীর মানুষ মিলেও আমরা মোকাবেলা করতে পারব না নম্রদের মতো বিশাল শক্তিশালী মানে একটা মশার সাথে মোকাবেলা করতে এরকম একটা ছোট্ট ক্ষুদ্র ভাইরাস আল্লাহ রব্বুল আলমিন যদি ছড়াই দেন তো সারা পৃথিবীর মানুষ মিলেও আমরা মোকাবেলা করার সামর্থ্য তাইলে আমাদের করণীয় কি অমর রাজি আল্লাহ তালুর যুগে বৃষ্টি বন্ধ হয়ে গেছে বৃষ্টি হয় না সবাই এসে অমর রাদি আল্লাহ কাছে দোয়া করেন বৃষ্টির জন্য দোয়া করেন অমর রী আল্লাহ বললেন যে আব্বাস রাদি আল্লাহ তালানু আমাদের সাহাবিদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এবং সবচেয়ে দিনদার এবং মানুষ তোমরা গিয়ে আব্বাসকে বলো যে আল্লাহর কাছে একটু দোয়া করার জন্য আব্বাস রাদ আব্বাস নাজিল হয় না কি কারণে আমাদের গুণার কারণে জমিনে বালা মুসিবত নাজিল হয় আমাদের অপরাধের কারণে আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত নাজিল হয় যুগে যুগে অনেক নবীর তরফরে গজব নাজিল গজব নাজিল হবার পরে যেই ওম্ব তবা করে ফেলছে ইনুস আল্লাহামের কাউম গজব দেখার পরে তবা করে ফেলছে আল্লাপা গজব উঠাই নিছে বলেন এই গজব নাজিলের একমাত্র কারণ আমাদের অপরাধ আমরা আল্লাহ নাফর মানে সীমা লঙ্ঘন করে ফেলছি সেই সীমা লঙ্ঘনের কারণে আল্লাহ বিভিন্ন আজব গজব আপনার সামনে তুলে ধরলাম করে বৃষ্টি দেন আব্বাস দোয়া এর মধ্যে শিক্ষণীয় বিষয় যখনই যখন কোন বালা মুসিবত পৃথিবীতে নাজিল হয় মুমিন তাদের নিয়ে কাছে গুলো করে নিবে এই জন্য আমার সম্মানিতা ফিরে আসি ইসলামের এই দিকে দিকে, ঠিক করে সলা ঠিক করে নিজের জীবনটা সংশোধন করে আল্লাহর কাছে তবা করে ফেলি আল্লাহ রব্বল আলমেন আমাদের থেকে এই বালা মুসিবত উঠাই নিবেন আল্লাহ দূর করে দিবেন এটাই একমাত্র পন্থা বলছেন ওই জাহাজের উপরে আর নিচে নবী সালাম বলেন উপরে কিছু মানুষ নিচে কিছু মানুষ তো উপরে তো থাকে সব বিয়ে পিড়া নিচে সাধারণ মানুষ নিচের মানুষ বারবার খালি যায় উপরের দিকে আমাদের তো পানি দরকার কি করবো আমরা পানি তো তখন তারা কয় আরে পানি তো আমাদেরই কাছে ওদের থেকে তো অনেক দূরে ওদেরকেই পানি আটকাই দিব আমরা নিচে পানি আমরা কুঠার দিয়ে আমরা গর্ত করে ফেলি তাহলে আমরা তো পানি সাথে পেয়ে যাবো এরা শুরু করছে। যা মনে হয় তাই করুক এগুলো গরিব মানুষ দরিদ্র মানুষ সাধারণ মানুষ আমরা তাকানুরে দরকার না আমরা বড় লোক ঘুমাও বানো করে বাস নিচের এরা গর্ত করে ফেলছে পানি উঠা শুরু হয়ে গেছে তাহলে খালি নিচের লোক মরবে না উপরের লোকও কাজ বন্ধ করে দিবা যখন আল্লাহর গজবে শিকার হবা তখন ওই বালো মানুষের শিকার হবা এজন্য এই ভাইরাস খালি মুর্শিকদেরকে আল্লাহ দিবেন না মুর্শিক কুপারের সাথে সাথে ইমানদারও আক্রান্ত হবে কারণ ইমানদাররা যে দায়িত্ব পালন করা দায়িত্ব আমরে দায়িত্ব সেগুলো আমরা করি না সেগুলো ছেড়ে দিছি। এই আমার ভাইরা এবং বোনেরা আমরা নিজেরা তবা করি ইস্তকভার করি আমরে মারুব নিহিয়ান মনকার এই কাজগুলো করি একজন আরেকজনকে দাওয়াত দিই সুন্দরভাবে দিনের দিকে তহিদের দিকে আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের সবাইকে প্রকৃত মুসলিম হওয়ার দিন আমল করার দিনের অনুসারী হওয়ার তৌফিক দান করুন আল্লাহ রবীন্ন এই সকল বিপদ আপদ মুসিবত আমাদেরকে হেফাজত করুন